এতে কাপ আরেকটি গুরুত্বপূর্ণ আবাদত এটি পৃথিবীর সকল মসজিদে করা যায় আরো আমরা দুনিয়াবী কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে আর লক্ষ্য তোলা সন্তুষ্টের উদ্দেশ্যে আল্লাহর ঘরে গিয়ে বেশি বেশি আবাদত বন্দীগী করা এই উদ্দেশ্যেই হলো ইসলামে এতে কাপের আল্লাহর ঘরে আবাদত করা যেমন বেশি ফজিলত আবার আল্লাহর ঘরে কোন ধরনের নাফরবাণী করা গুনাহের কাজ করা বেয়াদি করা এটাও বড় ধরনের গুণা এজন্য কোনো কোনো পক্ষীরা বলছেন ইমাম সাহাফি ইমাম আহমদিন ওনারা বলছেন যে বাইতুল্লাহ একটা গুণা করলে এটা লক্ষ গুণ বেড়ে যায় ফজিলত যেমন লক্ষ্য গুণ বেড়ে যায় সব আমলে ঠিক একই রকম গুনাহের কাজ করলে সে গুণাটাও লক্ষ্য গুণ বেড়ে যায় কিন্তু আমরা দেখি যে তুমি কোনো মানুষের উপকার করতে পারো না ক্ষতিও করতে মা না যদি আমি রসুল্লাহামকে না দেখতাম যে তোমার মধ্যে চুম্বন দিতে তুমি একটা সুন্নত আমল করতে গিয়ে মানুষকে যেভাবে কষ্ট দেওয়া হয় যে মানুষকে সাথে ধাক্কা ধাক্কি করে যুদ্ধ করে মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আঘাত করে একটা সুন্নত আমল করতে যাচ্ছে উদ্দেশ্যে ভালো কাজের জন্য কিন্তু দেখা গেছে উল্টা ওই হাজরা গেলে ধারণা করতেছে যে সব গুণা তার টানে ফেলবে চুষে ফেলবে যায় আরো লক্ষ গুণ বেশি গুণা করে আসছে এই জন্য খেয়াল রাখতে হবে যে ঢুকার সময় তো আল্লাহ আবু আবহ আল্লাহ হারামের তাহল মসজিদ নাই মসজিদে হারামের তাহাত তাওয়াহাতুল মসজিদ এই জন্য যথাসম্ভব আমরা সলাতাল আগে যাওয়ার চেষ্টা করব। আমরা একটা করে নিতে পারি বেশি সম্ভব এই জন্য ওখানে সম্ভব হইলে পাঁচ ওয়াক্ত পাঁচ আমরা এর পাশাপাশি জি কি রাজ এবং যাতে আমাদের কোন অবস্থায় মিস না হয় আমাদের প্রাকৃতিক আগে গোসল সেরে ফেললেন টয়লেটে যাওয়া দরকার আগে বাগে গিয়ে সেরে আসলেন ওযু আগে গিয়ে করে আসলেন কারণ লক্ষ লক্ষ মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে তো আমরা যদি নামাজের সময় যাই তাহলে জামাতে মিস হবে এর জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর যে দিন বারো দিনে থাকবো সবচেয়ে অগ্রাধিকার দিতে হোক এতে জন্য যে শর্ত একটি শর্ত হলো করা আরেকটি হলো মাসজিদে অবস্থান করা এই দুটি হলো এতে মূল বিষয় হিনিস মসজিদে আর যদি মসজিদের মসজিদের সীমানার বাহিরে যাওয়া যাবে না মসজিদের ভিতরেই থাকতে হবে আর নিহত সহকারে নিয়ত তো আমরা প্রথম যখন ঢুকবো তখনই আমরা নিয়ত করবো যে আমরা এত কাপের নিয়তেই মসজিদে এবং খাওয়া দাওয়া এগুলো যায় কিন্তু আমরা সেখানে মুসাফির এবং এত কাপড়ি তো এই আল্লাহ আল্লাপাক আমাদেরকে সেই বাইতুল্লাহ ভিতরে থাকা বাইতুল্লাহ ভিতরে খাওয়ার পারমিশন দিচ্ছেন কিন্তু বাইতুল্লাহ আদাবের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যাতে বাইতুল্লাহ মধ্যে একটু ময়লা না পড়ে কোন জায়গায় বাইতুল্লাহ কিছু পড়লে সাথে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হল এতে যখন আমরা থাকব আমরা চেষ্টা করব। আমরা সবাই একসাথে থাকা এক জায়গায় থাকা মানে লক্ষ লক্ষ মানুষ সারা দুনিয়া থেকে এতে জন্য বসে আছে সেখানে একটা সুন্দর জায়গা পাওয়া আর যাতে আমরা যারা আছি সবাই একসাথে থাকতে পারি এক জায়গায় থাকতে পারি এক জায়গায় থাকলে সুবিধা হলো আমরা একজন আরেকজনের কিন্তু এত মানুষ আবার একসাথে জায়গা পাওয়া এটা অনেক কঠিন বিষয় তো এ সময় আমাদেরকে একজন আরেকজনের প্রতি একটা সহানুভূতির দৃষ্টিটা বাড়াইতে হবে আমরা হয়তো দেশে সবাই এক একজন কিন্তু যারা আমরা যাব সেখানে একজন আরেকজনের প্রতি সহানুভূতির দৃষ্টি এটা বাড়াইতে হবে এত কাপ্তায় অন্যান্য সময় তো থাকবে তবে এত কাপ ব্যবস্থা বেশি থাকতে হবে সবাই সবাইকে সর্বোপ্রকার সহযোগিতা করার চেষ্টা করতে হবে যাতে আমার কোনো ভাই আমার কোন বোন কষ্ট না পায় ঠিক আমরা দেখা যাবে যে একজন মুরব্বী মানুষ তিনি একটা খাবার তাকে যদি বলি সম্ভব না সেখানে আমরা যারা যুবক আছি যারা আল্লাহ ভাই সুস্থ রাখছেন তারা এই ক্ষেত্রে সহযোগিতা করতে হবে তারা আগে আগে যাই মুরব্বীদের খাবার গুলো আগে নিয়ে আসতে হবে তাদেরকে একটু বর্তম করে দিতে হবে এরকম অনেকগুলো কাজের সেখানে কিন্তু প্রয়োজন হবে এইসব ক্ষেত্রে সার্বিক একজন আরেকজনের প্রতি সহযোগিতা করতে হবে আর এত অবস্থায় আমরা কোনোভাবেই এমাদত বন্দিকে বিহীন জি বিহীন। আল্লাহ করে বসে গল্প গুজব করা যাবে না একসাথে কে কি করে না করে দুনিয়ার বাংলাদেশের গল্প আল্লাহর ঘরে গিয়ে করা শুরু করে যাবে খেয়াল রাখতে হবে এই গল্প এতে পরেও করা যাবে হোটেলে বসেও করা যাবে অন্য সময় করা যাবে কিন্তু সময় কান্নাকাটি করা যাতে আমরা যে উদ্দেশ্যে গিয়েছি আল্লাহ যেন সেই উদ্দেশ্য প্রবল করেন যাতে আমরা জীবনে যত গুণা করছি আল্লাহ যেন সেই গুণাগুলো মাফ করে দেন সম্মানিত ভাই এবং বোনেরা এতে কাবার অবস্থায় আমরা এই বিষয়গুলো বেশি বেশি করে খেয়াল রাখার চেষ্টা করবো আর অভ্যাস আছে যে তারা এখান থেকে নিয়োগ করে বলবে যে আমার জীবনের এই মানে আমার জীবনের এত বড় গুরুত্বপূর্ণ দুইটা সফর একটা হলো অমরা রমাদানের ওমরা একটা এতেকাল এই উচিলা আল্লাহ যেন আমার থেকে এই হারাম কাজটা দূর করে দেন এই জন্য এখান থেকে তোবা করে আল্লাহ এই তাওবা কবুল করবেন সহজেই বাইতুল্লাহ কি আপনি দোয়া করবেন যে আল্লাহ আমি অনেক ধূমফান করে ফেলছি অনেক গুণা করে ফেলছি হারাম কাজ করে ফেলছি আল্লাহ যেন আমার এই গুনামাপ করে দেন আর ভবিষ্যতে আমি কোনোদিন ধূমফান করবো না আমরা লুকাই লুকাই ধুমফান করে তো এই বিষয় খেয়াল রাখবেন যে এই বাইতুল্লাহ সাথে এই জাতীয় গণবেয়াদাবি করা ইচ্ছা আল্লাহ সুবান সবাইকে এই গুরুত্বপূর্ণ সঠিক ভাবে সুনার আলোকে আল্লাপাকার তো অভিজ্ঞ করুন আমরা আল্লাহর ঘরের বাইতুল্লাহ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তো অভিজ্ঞান করুন